কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সেই চৈতন্য চরিতামিতে পাই শঙ্কর সন কারণত সাই গর্ভদ সাই চোপায়দ্য সাই শেষ চশাংশ কলা সনিত্যানন্দ অক্ষ রামম শরণম মামাষ্ট এই কথা বলা আছে প্রশ্ন হলো এই যে এখানে যে আমরা যে ধাম আছে এটাকে বলে দেবী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 সর্ব উপরে রয়েছে নৃসিংহদেব নৃসিংহদেবের ধাম তারও উপরে রয়েছে রামচন্দ্রের রাশি রামচন্দ্রের অবধপুরী সেই বৈকুণ্ঠের এই সব প্রকোষ্ঠকে পার হয়ে উর্ধে গেলে সেখানে দেখতে পাব কৃষ্ণের যে দ্বারকা মথুরা এবং বৃন্দাবন ধাম যেটাকে বলা হয়েছে সেই ওপরেতে আস্তে আস্তে উর্ধে গেলে সেখানে কৃষ্ণের বলছেন রামাদি মূর্তিসু কলা নিয়মেনতিষ্ঠম এই শ্লোকে বলছেন রামাদি মূর্তিসু কলা নিয়মেন্টম নানা অকরৎ ভবনেসু কিন্তু কৃষ্ণ হ স্বয়ং সমভবৎ পরমপমান গোবিন্দ মহাদি পুরুষম তমহম ভি এই শ্লোকের মাধ্যমে বলছেন রামাদি মূর্তি সু কলা নিয়মেন অতিষ্ঠন নানা অবতারম ভুবনেসু কিন্তু এই বিভিন্ন অবতার বিস্তার করছেন এই তিনি বল এগুলো পরে আসছি এই সমস্ত গোবিন্দ মহাদিপুরুষম পুরুষম থেকেই সব আসছে এ সমস্ত অবতারের বিশ্রামস্থল হলো। এই আমরা দেখব কারণবসাই যে মহাবিষ্ণু আছেন সমস্ত অবতার যে জগতে প্রপঞ্চে আসেন সেগুলো পরের বিচারে আসছি সহস্র পত্যম কমলম গোকুলাক্ষম মহৎ পদম তৎকর্ণিকারম তৎ অনন্ত অংশ সম্ভবাহা ব্রহ্মসংগীতায় বলছে তাহলে যে ট্রান্সেন্ডেন্টাল অ্যাবর্ট অপ্রাকৃত ধাম ককুল ওপরে যে সেইখানে সেখানে সেইখানেতে বলছেন যে এটা একটা পদ্মুলের মত গঠনটা বিস্তার করছেন কি সুন্দর গঠনের ধর যে বৈশিষ্ট্য কিরকম আকৃতি আকার এটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন সহস্রপত কমলম গোকুল আক্ষম মহৎপদম সেই মহৎপদ যার ঊর্ধ্বে আর কল্পনা করা যায় না পরব্রম পরবভ্রমের এক্সট্রিম পয়েন্ট পরবভ্রমের এক্সট্রিম পয়েন্ট সেখানেতে কৃষ্ণের ধাম সেইখানেতে অদ্ভুত ব্যাপার একটা মনে হচ্ছে যেন পদ্মফুল মনে হচ্ছে না পদ্মফুলই অপ্রাকৃত পদ্মফুল তার কর্ণিকার মধ্যে আর এই পাপড়িগুলোর মধ্যে এই যে পাই যে পাতাগুলো রয়েছে পদ্মের এগেলে কি কি হচ্ছে বলছে এই কর্ণিকার ভেতরেতে এখানে হচ্ছে একেবারে বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠ যেখানে এখানে রাধা গোবিন্দের বিলাস হচ্ছে উত্তরোত্তর বাইরে তে তার মথুরা তারও বাইরে হচ্ছে দ্বারকা এইভাবে রয়েছেন ভগবানের এই যে অপ্রাকৃত ধাম এই যে অপ্রাকৃত ধাম এই ধামের মূল এই যে ভেতরে যে বৃন্দাবনের অন্তঃকরণে কৃষ্ণ এবং বলরান যে বিলাস করছেন পুরান পুরুষও বলে দেব ক্রিস্তব করেছেন ভাগবতে দুজনেই পুরান পুরুষ কৃষ্ণ এবং বলরামের সঙ্গে ভেদ করলে চলবে না কৃষ্ণ এবং বলরাম একই অনেকেই প্রশ্ন করেন বলরামের মাথায় মহারাজ সিখিবিচ্ছ থাকে কেন বলরাম কেন হ্রাস করেন আপনি তো বলেন সিদ্ধান্তে এতে বিচারে দেখা যায় যে তিনি সেবা বিগ্রহ সেবা করেন আদি পুরুষ গোবিন্দ হলো গোবিন্দম আদিপুরুষ ইত্যাদি বলা হলি সে মথাবলম্ব জীবন্তী লোম বিলজা জগদন্দনাথা বিষ্ণুর মহান ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বলরামের কোনো পার্থক্য নাই কেবল গায়ের রঙ আলাদা আতার তার ক্রিয়াকরমের কিছু বৈশিষ্ট্য বাকি একই রকম সেখানে বলছেন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 ভগবান শ্রীকৃষ্ণের যে জুথ নিয়ে রাস করেন আর বলেন সে দুটো আলাদা এর জুথ যে আলাদা আছে মাসে বলদেব পূর্ণিমাতে সেখানে এই বলদেব বলদেব পূর্ণিমা বলা বলদেবের আবির্ভাব আর বলদেব রাজ বলা হচ্ছে এটা মাসে যখন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম যখন দাড়ি ছিলেন সেখান থেকে আমাদের শাস্ত্র বলছেন ভাগবত বলছেন সেখান থেকে বললজী মহারাজ বৃন্দাবনে এসেছিলেন বৃন্দাবনে এসে সেখানে ছমাস ছিলেন সেখানে রাস আদি করেছিলেন সে রাসের ক্ষেত্রেও আমরা এচা দাউজি সেখানেও আনন্দময় জায়গা সেখানে এখনো বলদাহজী মহারাজ হলকর্ষণের দাগ রয়েছে সেইসব সব জায়গায় যমুনাকে বলেছিলেন এসো যমুনা আসতে চাইছিলেন হল কর্ম করেছেন যমুনা তেমন ভীত হয়ে স্তব করেছিলেন ক্ষমা করো এই জায়গা হচ্ছে রাসস্থলী বলরামের রাসস্থলী কাজেই তিনি সেবা বিগ্রহ হয়েও যুক্ত ভগবানের সঙ্গে অভিন্নত্ব হেতু সেবা বিগ্রহ তিনি প্রধান সেবা বিগ্রহ নিজেকে প্রকট করেও কৃষ্ণের সঙ্গে অভিন্নত্ব হেতু তার ঈশ্বরত্থ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 সেই বলজী মহারাজকে বলা হয় মূল সংকর্ষণ মূল খুব মূল সংকর্ষণ বলা হয় সেই সেখান থেকে এবার কি হলো না যে এই যে ধাম অপ্রাকৃত ধাম সে তোর এই চারিদিকে এই চতুর্গহ রূপে বিরাজমান থাকেন ভগবান নিজেকে প্রকাশ করেছেন সেখানে চতুর্গহতে রয়েছেন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 ওখানে হচ্ছেন মূল সংকর্ষণ বৃন্দাবনের অন্তঃক্রমে বলরাম তিনি রয়েছেন মূল শঙ্কর্ষণ রূপে সেখান থেকে যখন বৈকুণ্ঠ জগৎ নাক এখানে এলেন গোলক থেকে সেখানে রয়েছেন তিনি মহা সংকর্ষণ সেই মহা সংকর্ষণের অনেক দায়িত্ব রয়েছে মহাশঙ্কর্ষণ বিভিন্ন রূপে সেবা করেছেন সৃষ্টির কার্যে সহায়তা করছেন কিরকম ভাবে তিনি কার্ণনব মহাবিষ্ণুরূপে অবতীর্ণ হয়েছেন শঙ্কর্ষণ শঙ্কর্ষণ কর্ণনী মহা বিষ্ণুর কর্ণনব সী মহাবিষ্ণুরূপে অবতীর্ণ হয়েছেন সেখানে কারণ সাগরে তিনি স্বয়ন করে রয়েছেন অনন্ত ব্রহ্মাণ্ড যার এক লঙ্কু পেতে প্রকাশিত যেটা সম্বন্ধে একটু আগে বলা হলো উচ্চারণ করা হলো মহানোবিন্দিপুরি এই যে এখানে বলা হচ্ছে সেটা তাকেই বলা হচ্ছে তিনি কি এই শঙ্কর্ষণ একস্বরূপে এখানে রয়েছেন এই কারণবসাই প্রথম পুরুষ অবতা তারপর এই থেকে অনন্ত ব্রহ্মাণ্ড যে তার এক এক অনন্ত নিঃশ্বাসে বহির্গত হয় এরকম ধরনের ব্যাপার চিন্তা করা যায় না সমস্ত সৃষ্টি চলে গেলে তখন তার মধ্যে সব প্রবেশ করে অদ্ভুত ব্যাপার যা সম্বন্ধে পরে আসছি আবার আরো অনেক কথা সেখানে বলছেন এই করবসায়ী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 ক্ষীরদোঘ সাই বিষ্ণুরূপে এক যে এক এক জায়গায় এক এক যে ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণ্ডের মধ্যে সেই যে তার আবার খির সাগরের মধ্যে তিনি স্বয়ন তিনি হচ্ছেন অনিরুদ্ধ বিষ্ণু তাহলে শঙ্করচন্দ্র প্রভু মহা বিষ্ণু কারণানব সাই রূপে রয়েছেন প্রথম পুরুষ অবতার দ্বিতীয় যিনি রয়েছেন গর্ভদ সাই তিনি হচ্ছেন প্রদন্ন থেকে আসলেন আর ক্ষীরোদো সাহী বিষ্ণু তিনি হচ্ছে অনিরুদ্ধ বিষ্ণুই জানিয়েছেন যে জগতের লোক অধক্ষা তারা মায়া সেবা করতে চাইছে কিন্তু সরস্বতী ঢাকু জানাচ্ছেন প্রত্যেক জীবের হৃদয়তে অন্তঃকরণে ক্ষীর অনিরুদ্ধ বিষ্ণু অন্তর্জামী রূপে রয়েছেন সেখানে অথচ অন্তর্জমিদের ভেতরে রয়েছেন অথচ কেউ সেই অবস্থা সেবা করতে চাইছে না এটি হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি কথা সব অনিরুদ্ধ বিষ্ণু রয়েছেন ক্ষেরোদ গোসাই অনিরুদ্ধ বিষ্ণু সমস্ত যত জীব আছে তার ভেতরে সমস্তই এই রয়েছেন তিনি পরমাত্মা রূপে বিরাজমান রয়েছেন ভাবে তিনি সেবা করছেন কারণাবনব সাই বিষ্ণুর কথা বলতে গিয়ে বলা হচ্ছে এই কারণনবসাই যে বিষ্ণু তিনি যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি ব্রহ্মাণ্ডের যে সৃজন করলেন এই যে এ কার্ণাব মহা বিষ্ণু কি করে করলেন বলছেন সৃষ্টির মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাই একটা হচ্ছে প্রধান এবং প্রকৃতি দুইটে কনস্টিচুয়েন্ট নিয়ে প্রকৃতি ব্রহ্মাণ্ড সৃজন হয় কারণবসাই বিষ্ণু তিনি কারণে কারণ সাগরের অপর পারে যে মায়া রয়েছে সেই মায়া এপারেতে আসতে পারেন না যে মায়া ওপারে রয়েছেন কারণবসাই ওপারে তিনি এপারে কখনই আসতে পারেন না ওপারে রয়েছেন আর মহাবিষ্ণু কি করছেন মহাবিষ্ণু খালি ইক্ষণ কর্তা খালি তিনি তাকাচ্ছেন তাদের দৃষ্টি দিচ্ছেন প্রত্যক্ষ তার সঙ্গে মায়ার কোনো সংযোগ হয় না যেটা সম্বন্ধেই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন মায়া ধক সে চাচরম আমার প্রিন্সিপাল সিপে আমার অধ্যক্ষতায় এই জগৎ জগৎসমত প্রকৃতি সুয়াতে চরাচরম সমস্ত চরাচর বিশ্ব প্রসব করেছে আমার প্রিন্সিপাল সিপে। কি করে হয় মহারাজ তুরীয় কৃষ্ণ তুরীয় বিষ্ণু অবতার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 নিত্যানন্দ বলরাম এবং অদ্দ্বৈত অভিন্ন অদ্্বৈত গোসাই নিজের যে নিজে গৌরাঙ্গ মহাপুর যে স্তব লিখেছেন তাকে নিজের পরিচয় দিচ্ছেন নিত্যানন্দ অভিন্ন নিত্যানন্দ সঙ্গে তার কোন পার্থক্য নাই শাস্ত্র এই কথা বলছেন মহাবিষ্ণু জগৎকর্তা মায়া যতি অধহা তৎসার এম অদ্বৈত যদ্বৈত আচার্যেশ্বর এইসব কথা আমরা আলোচনা করেছি অদ্বৈত গোসাইয়ের সঙ্গে নিত্যানন্দ প্রভুর কোনো পার্থক্য নাই বল যে স্বরূপে এইভাবে রয়েছেন অনন্ত আনন্দ প্রভু যে রয়েছেন সেখানে সেখানে বলছেন সেখানে তিনি নিমিত্ত কারণ এবং উপাদান কারণ দুটো বিষয় আছে নিমিত্ত কারণ হিসাবে বলরাম নিত্যানন্দ রয়েছেন করোনা নবসায়ী রূপে আর উপাদান কারণ হিসাবে ওই মহাবিষ্ণুর সঙ্গে পার্থক্য তিনি নেই স্বাস্থ্য একটু একটু আগে উদাহরণ দিলাম সেখানে উল্লেখ করেছেন মহাবিষ্ণু জগৎকর্তা মায়া যশ্রী অস্বতর এব এবম একবারে স্ক্যাম্প লাগিয়ে দিয়েছে নিশ্চিত পরিমাণে জানবেন তারই একদম অবতা অর্থাৎ অদ্বৈত গোসাই সেখানে উপাদান কারণ হিসাবে সহায়তা করছেন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 নিগম নির্বাচন নিগম কল্পতরু গলিতম ফলম সুখ মুখ দ্রবাদ অবৃত দ্রব সংযুতম ইত্যাদি কথা বলা আছে। এই যে কথা বলা রয়েছে এইটাকে বলে নিগম নিগম হলো বেদে কল্পতরুর ফল আর আগম হলো এই শঙ্কর্ষণ এই যে শেষ রূপে রয়েছেন তিনি মহাদেবকে বলেছেন চতুর্শ অন্য এই সব শিক্ষা করেছিলেন ভাগবত তত্ত্ব উপদেশ তারপরে এই জগতে নেবে এসছে এই যে আগম এবং নিগম শ্রী চৈতন্য মহাপুর প্রমাণ দেখিয়েছেন এই দুটোর উদ্দেশ্য আলাদা নয় দুটোর উদ্দেশ্য একই যদিও আগম এবং নিগম হিসাবে আলাদা দেখা যাচ্ছে কিন্তু দুটোর উদ্দেশ্যই এক ভাগবত্ত্ব উপদেশ দুটো তত্ত্বের মধ্যেই বিশুদ্ধভাবে জগতে নেমে এসছে এদের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে শেষ ভগবান তিনি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 কিন্তু এরকম ভাবে সৃষ্টির কাজে তারা সহায়তা করছেন এইভাবেই মহারাজ বড় অদ্ভুত প্রসঙ্গামৃতের যদি অনুসন্ধান করেন আপনারা ধৈর্যশীল হয়ে গুরু বৈষম্য আনুগত্যে আপনারা অবাক হয়ে যাবেন সেখানে কিভাবে নিত্যানন্দ বহুর মহিমা গুণগান করা আছে আমি এই ছোটমকে মুখে কি কীর্তন করবো তার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 হারাই পণ্ডিত নামক মহাবৈষ্ণব এত বড় ভগবান নিযোজন সব পরিকর বৈশিষ্ট্য আগেই পাঠিয়ে দেন ভগবানের যে সন্দিনী শক্তির প্রকৃত নিযোজন তারা কোনো জগতিক ব্যক্তি নন এক চক্রধাম কোনো জগতের অংশ নয় এক চক্রধাম ধাম এটা সেখানে ভগবান বলরাম নিজের পরিকর বৈশিষ্ট্য সব পাঠিয়ে দিয়েছেন সেখানে হারাই পণ্ডিতজি পদ্মাবতী এরা কোনো জাগতিক মা বাবা নয় স্বাস্থ্য উত্তর দিচ্ছেন ভগবানের সন্ধিনী ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত নিযোজনেরা যেমন যশোদা নন্দমায় নন্দব এরা কারা ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত নিযোজন এদেরকে তোমার সাধারণ জনের জনজনের সঙ্গে মিলিয়ে ফেলতে হবে না এতখানি দুর্বুদ্ধি যেন না হয় আমাদের সেখানে তারা রয়েছে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 সেখানে মূর্ছা গেলেন সত্যি ধাতু নেই তাকে ঘিরে যে সমস্ত বালকরা রয়েছে কাঁদ্যালগুলো সত্যি গেল গেছে ধাতু নেই এরকম অবস্থা এইরকম অবস্থা তারপর হনুমান রূপে কেউ নিয়ে এলেন গন্ধবান্ধব সেটা দিয়ে আবার তাকে শুকিয়ে দিলেন খাই দিলেন তা বেঁচে উঠলেন সেখানে বড় আশ্চর্য ব্যাপার এই আশ্চর্য বিলা সেখানকার লোকজন বুঝছি এই কি বাচ্চা এর কোথা থেকে জানলো সব খেলা আরে ভগবানের ভগবানের নিযোজন কেন ভগবানই তো সয় ভগবান নিজজন এরকম লীলা করে। যারা প্রকট হয়েছেন প্রভুপালীরা অদ্ভুত বিলাস্ত কি করেন এসব মাথা মুন্ডু বোঝে যায় না যাই হোক এখন ভগবান চৈতন্য চন্দ্র যখন প্রকটিত হলেন আস্তে আস্তে নিজেকে প্রকাশ করলেন ক্রন্দনের ছলে আমি আগেও আলোচনা করেছিলাম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 ভক্তরা সব অত্যন্ত দুঃখী বাইরে বেরোলে মুখ দেখা যায় না উচিত। এই অবস্থায় যেই যে কাতারে লোক গঙ্গাস্থানে যাচ্ছে হ্যাঁ পূর্ণ গ্রাস গ্রহণকে উপলক্ষ করে ফাগুর মাসে যে চৈতন্য আবির্ভাব হলেন বড় অবাক একটু আগেই বর্ণনা রয়েছেন কেউ না কিন্তু না আবার বৃন্দাবন দাস বলছেন কাতারে কাতারে লোকতা কে দিল স্বাস্থ্যকাররা এসব যারা গম্ভীর সিদ্ধান্ত জানে তারা বললেন গৌর অবতার হওয়ার সঙ্গে সঙ্গে গৌরাঙ্গু যেহেতু নাম প্রেম বিতরণ করবেন তার শক্তি আহিত করলেন তার শক্তি আহিত করলেন যারা বিমুখ ছিল তাদের মধ্যে সে শক্তি সঞ্চারিত করলেন যারা কোনোদিন কৃষ্ণ গোবিন্দ নাম নেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ দৌড়াচ্ছে গঙ্গায় স্নান করতে ব্যাপারটা কি বলে গৌরাঙ্গ মহাপ্রভু পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণকে উপলক্ষ করে যে অবতীর্ণ হলেন তাতে নাম গ্রহণ নাম গ্রহণ নাম গ্রহণ রূপ ক্ষমতা সবাইকে বিতরণ করলেন পাত্রা পাত্র বিচার আনাম ন বিক্ষ স্থানা স্থান কোন বিচার করলেন না সানা স্থান পাত্রা মহারাজ আমরা কত দুর্ভাগা যে এত বড় সুযোগটাকেও আমরা হেলায় হারিয়ে ফেলছি আমাদের মতো দুর্ভাগার কে নেই আমাদের মতো দুর্ভাগা কেউ নেই এত বড় সুযোগ তোমার দায়েতে উপস্থিত হয়েছে জগৎবাসী নিজের সৌভাগ্যের যদি এস্টিমেশন কল্পনা করতে যায়, আমার সৌভাগ্যকে কত উচ্চস্তরে চিন্তা করতে পারি মানুষের ক্ষমতাও নেই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 চৈতন্য চন্দ্র অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যে প্রেমের বন্যা চারিদিকে ছুটে গেল চৈতন্য চন্দ্র প্রকটে স্বাস্থ্যকার বলছেন প্রধানন্দ সত্যবাগ বলছেন যে যদি চৈতন্য চন্দ্রের প্রকটে যে প্রেম বন্যা চারিদিকে বন্যা হলে মহারাজ কি হয় বন্যা হলে কি হয়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 উদাহরণ দেওয়া হল ঠিক সেই রকম প্রেমের বন্যা এইসব কথাগুলোর মহাভাগব বৈষ্ণবগণের কাছে ব্যাখ্যা করবেন না কি সুন্দর চিন্তা যে যেমন জড়জগতের বন্যা তোমরা দেখছ চারিদিকে গঙ্গার জল এসে বন্যা তোমার একেবারে ঘরে ঢুকে গেল কিফা করে গেল ঘরের ভেতরে গঙ্গা প্রবেশ করলেন তোমার ঘরকে পবিত্র করে গেলি